শ্রোতা আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি রসুল আক্রম সাল আলী ইসলামের সংক্ষিপ্ত জীবনের কিছু অংশ নিয়ে এই পর্বে যা থাকছে সেটা হচ্ছে দ্বিতীয় হিস্রিস মাসে আপনার গ্রুপের নাম রসুর আকরমস এই বনী পাইনকা কে ওই এলাকাটাকে ফেলেন তখন তারা আত্মসমর্পণ করে তখন রসুর আকরমস ইসলাম তাদেরকে মদিনা থেকে বহিষ্কৃত করেন এবং সে একজন আনসারি হত্যা করে তখন রাসুই দুইশ জন সাহেদের কে নিয়ে তিনি যুদ্ধে বের হন তাহলে এটার নাম গজবতুসিকা এরপর আপনার জিলহজের আবার দ্বিতীয় দশ তারিখে আরেকটা ঈদ আপনার চলে আসে এবং সর্বপ্র তখন থেকেই আপনার পালন করতে শুরু করে রসুল আকর সাল্লাহ এই প্রথম ঈদুল আবহাতে তিনি সুন্দর সিংওয়ালা দুটি আপনার ভেড়া জবাই করেন হ্যাঁ তিনি কোরবানি দেন এবং তাকে বাকি এলাকায় দাফন করা হয় এবং বাকি এলাকার মধ্যে সর্বপ্রথম যে মহাজের দাফন করা হয় তিনি হচ্ছেন এই হদ্র এটা আমাদের খেয়াল রাখার বিষয় এই যুদ্ধটা সংগঠিত হয় এটাকে আবার কুতুর বলা হয় রসুল আকরাম সাহায্য এই যুদ্ধে দুইশো জন নিয়ে আপনার বের যখন তিনি সংবাদ পান যে বনু এক একদল মানুষ একত্রিত হয়েছে তার বিরুদ্ধে তখনই তিনি এই আপনার পরিকল্পনা হাতে নেন চারশত পঞ্চাশ জন সাহিকে নিয়ে বের হয়েছেন যখন তার কানে আসলো যে গদফানের লোকেরা রসুলের বিরুদ্ধে আপনার একত্রিত হয়েছে। এরকম ভাবে তিন হিজড়ি সনের হারসার নেতৃত্বে এবং তার উদ্দেশ্য ছিল বংশের বাণিজ্যিক দলকে আটকে ফেলা তারা কিন্তু তা করতে সক্ষম হয়েছে এবং তাদের সম্পদ গনিমত হিসেবে তারা গ্রহণ করতে পেরেছেন যখন রোক মৃত্যু বরণ করে রসুল আকরমসাহ ইসলাম উমেকুলসুম কে বিয়ে দিলেন হজরত ওসমানের কাছে কিন্তু এই উম্মে কুলসুমের গর থেকে কোন সন্তান হয়নি যদি রোকায়ের গর থেকে একটি সন্তান হয়ে মারা যায় কিন্তু খুন রানুর স্ত্রী ছিলেন এই খুনাই রদি আল্লাহ তিনি কিন্তু মৃত্যুবরণ করেন তারপরে রসুল ইসলাম হজুদ বিয়ে করেন হ্যাঁ এই রমজান মাসে আবার রসুল আকরমস ইসলাম জাইনবেন তু হুজাইম আর হেল কে বিয়ে করেন এই তৃতীয় হিজ রিসনের হ্যাঁ কিন্তু ঘটনাচক্রে হম এই জাই হোজাইমা তিনি কিন্তু মৃত্যুবরণ করেন একজন মৃত্যুবরণ করেন যেরকম হজরত খাদজিয়া মৃত্যুবরণ করেন তেমনি ভাবে সাও মাসে তৃতীয় সাউওয়াল মাসের মাঝামাঝি বাগে একটি যুদ্ধ সংগঠিত হয় সেটা হচ্ছে হুদ যুদ্ধ সেটা কিন্তু খুবই প্রসিদ্ধ আরেকটি যুদ্ধ যেরকম যুদ্ধ করেছেন তার মধ্যে যুদ্ধের মধ্যে আকরমের সামনের দাঁত ভেঙ্গে দেওয়া হয় এবং মাথার যে আপনার লোহার টুপি সেটা তার মাথার মধ্যে ঢুকে যায় ব্যাপারটা তার জন্য খুবই কঠিন ছিল আল্লাহ শাহু তাকে শেষ পর্যন্ত হেফাজত করেন হ্যাঁ হওয়ার মাধ্যমে এই যে গোসবাই ওহুদ বা যুদ্ধ হ্যাঁ এটা কিন্তু পরিষ্কার ভাবে একেবারে আপনার সফলতা অর্জন করেন তারা পাশ করেন কোনো সন্দেহ ছিল না তারা দায়িত্ব আদায় করে আল্লাহ সামকে দেখিয়ে দিয়েছেন যে তারা নিজেদের ওয়াদার উপর অবশ্যই আল্লা আমাদেরকে পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করার তভিক দান করুন এইখানে আমি এই পর্ব শেষ করতে যাচ্ছি ওসল্লাহি আজমাইন